বাংলা বা এটা আমাদের সুরা ইউসুফের একশো আট নাম্বার আয়াতে আল্লাহ বলছেন এই আমার পথ আমি ও আমার অনুসারীরা আল্লাহ পবিত্র এবং আমি রসুল সাল্লাহ আলাইকে বলছেন আপনি বলুন এটাই আমার পথ এই আমার পথ আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই এটাই হল দাওয়া যার জন্য তাকে পাঠানো হয়েছে আমরা এর পক্ষে আমরা করাকে সমর্থন করি আমরা করা বিরোধী না। তবে দাওয়ার সুনির্দিষ্ট নীতিমালা আছে এগুলোর অনুসরণ করতে হবে আলা এই আমার পথ আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত আজ আপনারা সবাই এই দার্সে অংশগ্রহণ করছেন কিন্তু কেন কারণ আপনারা রিল্মের মাধ্যমে এই শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে চান আনা আমি এবং আমার অনুসারীরা বলেন দিয়েছেন সেভাবে আপনি কখনোই তার প্রকৃত অনুসারী হতে পারবেন না এটা কুরআনের নিষেধাজ্ঞা এটাই আমার পথ আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই তাই আপনি যেখানেই থাকুন না কেন একজন এবং বাকিটা আল্লাহ মুসলিম যে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার সুরাফুত আয়াতিরিশ বড় কোনো ফার্ম বা কর্পোরেশন যদি কাউকে চাকরির প্রস্তাব দেয় সে আগ্রহ ভরে তা লুফে নিবে সে প্রশিক্ষণ নেবে যথাসম্ভব পড়াশোনা করবে তার ফিল্ডে আরো দক্ষ হবে এই উচ্চ র্যাঙ্কে চাকরি পাবার জন্য যা করার দরকার সে তাই করবে ঠিক তেমনি তো আল্লাহর দেয়া একটি অফার এটা আল্লাহ তা আল্লাহ দেয়া চাকরি না এটা কোনো প্রেসিডেন্ট বা কর্পোরেশনের জব না এটা আল্লাহর পক্ষ থেকে অফার এবং এর মাধ্যমে আপনি রাসুলের চাকরিটাই করছেন আল্লাহ সুবাহ ইমরানের একশো দশ নম্বর আয়াতে বলেন কুম তুমা উম্মা তিনুফ ওয়াত আনিল মুহ তোমরাই হলে সর্বোত্তম উম্মা মানবজাতির জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে এবং অন্যায় কাজে বাধা দেবে এবং প্রতি আনবে, আল্লাহ তোমরাই হলে সর্বোত্তম তোমরাই সর্বোত্তম ছিলে এখনো আছো এবং ভবিষ্যতেও তোমরাই সর্বোত্তম থাকবে এটাই কুন্তুমের অর্থ আমরা হলাম সর্বোত্তম উম্মা মানব জাতির জন্য আমাদের উদ্ভব ঘটানো হয়েছে কেন আমরা আরব এই জন্য কালো এই জন্য আমাদের মধ্যে সাদা কালো উপমহাদেশীয় সবাই আছে তাই কেন আমরা চেয়ে অন্যান্য এটা কি জাতিগত কোনো কারণের উপর নির্ভর করছে আল্লাহ সুবাহ কি এই কারণে আমাদের শ্রেষ্ঠ উম্মা বলছেন আল্লাহ কি জাতীয়তাবাদ কিংবা বর্ণের উপর ভিত্তি করে আমাদের শ্রেষ্ঠ উম্মা আখ্যা দিয়েছেন না বরং দিনই শিক্ষা ধারণ এবং উম্মাহ বলা হয়েছে নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে আমাদের সর্বশ্রেষ্ঠ উম্মা হবার কারণ এটাই আমরা সর্বশ্রেষ্ঠ উম্মা আমরা মানুষদের আল্লাহর দিকে দাওয়াত দেই আমরা দাওয়ার উম্মা ইসলামের শিক্ষা মানুষদের মাঝে আমাদের সম্মানিত করেছেন সুরা আল জিনের বাইশ ও তেইশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলেন বলুন আল্লাহাল কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোন স্থল পাব না কিন্তু আল্লাহ তাল্লাহার বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ যে আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে তার জন্য রয়েছে আগুন এবং সেখানে তারা চিরকাল থাকবে। জাহান্ন আলিহ্লাম বলছেন আমি যদি আল্লাহ হই তবে তার আজাব থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না নবী সাল্লু আলিহসাল্লাম নিজের ব্যাপারে বলছেন অথচ এটা আমাদের সবার উপর প্রযোজ্য এমন কে আছে যে আমাদের আল্লাহ তাল্লাহ আজাব থেকে রক্ষা করবে কিন্তু আল্লা বাণী পৌঁছানো ও তাঁর পয়গাম প্রচার করাই আমার কাজ আল্লাহর এই অবশ্যমভাবী আজাব থেকে রক্ষা করার কেউই নেই কোন মিনি এই আজাবকে অস্বীকার করে না আল্লাহ যদি আজাব দিতে চান কেউ নেই যে আমাদের রক্ষা করবে তবে কিছু সংখ্যক আলিম বলেন এই আয়াত প্রমাণ করে যে দাওয়াত আল্লাহর আজাব থেকে রক্ষা করে আল্লাহর আজাব থেকে রক্ষা পাবার অন্যতম একটি উপায় হচ্ছে দাওয়া এই দাওয়ার কারণেই আমরা সম্মানিত হয়েছি দাওয়াতই আমাদের গর্ব দাওয়াতের কারণেই আমরা গর্বিত হয়েছি ইসলামের প্রথম দিকে আল্লাহ হে চাদ উঠুন সতর্ক করুন এখানে উঠুন সতর্ক করুন এর অর্থ হচ্ছে দাওয়া অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ওয়াল্লাহি আপনার হয়তো লাহ ইল্লা মূল তত্ত্ব জানা আছে আপনি এগুলোর দাওয়াত দিন যতটুকুই জানেন দাওয়াত দেবেন রাসুল বলেছেন সাল্লাহ আননি সাল্লাম আয়া। আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও আপনার যদি একটি আয়াত জানা থাকে তো এরই দাওয়াত দিন কোনো আয়াত কিংবা হাদিস যদি আপনার জানা নাও থাকে আপনার যদি কেবল লা ইহা ইরঈম জানা থাকে আর মুসলিম হিসেবে এটা আমাদের সবারই জানা তবে বন্ধু বান্ধব লা লাহ ইল্লা দাওয়াত দিন আপনি যেখানেই থাকুন এর দাওয়াত দিন আপনি যদি কিছুই না জানেন তবে আহমদ এবং যেখানে রাসুল উল্লাহ সাল্লু আলিহ সাল্লাম আপনার চেহারা উজ্জ্বল হবার জন্য দোয়া করেছেন রাসুল উল্লাহ সাল্লু তাদের জন্য এই বিশেষ দোয়া করেছেন যারা কোনো একটি হাদিস শুনলে অন্যদের কাছে তা পৌঁছে দেয় তিনি বলেন আল্লাহ সেই ব্যক্তির চেহারা উজ্জ্বল করুন যে আমার কথা শুনে একে ধারণ করে অর্থাৎ এর মর্ম বোঝে এবং এর আইম রাখে এর মানে হলো প্রথমে সে এই শিক্ষাকে ধারণ করে বোঝে আত্মস্থ ও উপলব্ধ করে এবং তারপর একে অন্যের কাছে পৌঁছে দেয় শহী মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে আবু হুরায়রা এবং ইবনে ইবনেমা সৌদিমা একটি হাদিস বর্ণনা করেন যে ব্যক্তি মানুষদের হৃদায়তের দিকে দাওয়াত দেয় সে তার অনুসরণকারীদের মতই সমান স্বয়াব প্রাপ্ত হবে অথচ অনুসরণকারীদের স্বয়াব বিন্দু মাত্র কমবে না আর যে ব্যক্তি মানুষদের গোমরাহির দিকে আহ্বান করে সে তার অনুসরণকারীদের মতই গুণাহার হবে সলিমে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম খাইবারের যুদ্ধে আলী রাজিউল্লাহআলা আনহুকে যুদ্ধের পতাকা দিয়েছিলেন আলী রাজিউল্লাহ তালা আনহুর চোখে অসুখ হয়েছিল আলী রাজি আল্লাহআকে কি উপদেশ দিচ্ছেন তিনি বলছেন তুমি যখন তাদের ওখানে গিয়ে পৌঁছাবে তখন ধৈর্য ধারণ করবে তিনি তাকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার উপদেশ দিচ্ছেন তিনি বললেন তুমি তাদের ইসলাম গ্রহণের প্রতি আহ্বান করো এবং ইসলামী বিধানে ওদের উপর যেসব হক বর্তায় সেসব সম্পর্কে তাদের জানিয়ে দাও কারণ আল্লাহর কসম তোমার মাধ্যমে আল্লাহ যদি মাত্র একজন মানুষকেও হিদায়ত দেন তাহলে তা তোমার জন্য লাল রঙের উটের মালিক হবার চেয়েও অনেক উত্তম কাউকে ইসলামের দিকে ফেরানো সলাদ শুরু করানো মত কিংবা কবিরা গুণা ছাড়ানো হিদায়তের অন্তর্ভুক্ত বিষয় লাল রঙের উঠ ছিল সে সময় আরবদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ লাল উটের মালিক হওয়া হল আমাদের সময় গ্যারেজ ভর্তি সবচেয়ে দামি স্পোর্টস কারের মালিকানার মতো যারা আল্লাহ রাসুলের ক্ষতি করেছিল তিনি এখন তাদের দরজার কাছে বিজয়ের আর কয়েক মুহূর্ত মাত্র বাকি তিনি আলীর আদি আল্লাহ তালা আংহুর হাতে পতাকা তুলে দিয়েছেন তিনি জানেন আল্লাহর ইচ্ছায় শত্রু পরাজিত হবে দীর্ঘ সময় ধরে এরা আল্লাহর নবীর ক্ষতি করে আসছিল বিজয়ের আর কয়েক মাত্র মুহূর্ত বাকি যদি তিনি রক্তের বন্যা চাইতেন তবে আলী রাজি আল্লাহ তা আল আনহুকে ওই কথা তিনি বলতেন না যদি তিনি রক্তপাতের জন্য ব্যাকুল থাকতেন তবে ওই উপদেশ দিতেন না তিনি বিজয় আসন্ন সব কিছু তাঁর নিয়ন্ত্রণে তবু তার উদ্বেগ প্রাধান্য লাভ করেছিল তিনি বলছিলেন শান্ত আলী আল্লা কসম তোমার মাধ্যমে আল্লাহ তা তোমার জন্য লাল রঙের উটের মালিক হবার চেয়ে অনেক উত্তম বুখারি ও মুসলিমের আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে আইসা রদি আনহা, তনহা রসুল্লাহ সাল্লাহ আলহামকে একবার জিজ্ঞেস করলেন আপনি কি অহুদের চেয়েও কঠিন কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন এ সময় আইসার আবী আল্লাহ আল্লাহ আনহার কিছুটা বয়স হয়েছিল তিনি অহুদের ঘটনা প্রত্যক্ষ করেছিলেন তিনি ঘটনাটি উপলব্ধি করতে পেরেছিলেন তিনি দেখেছিলেন রসুল সাল্লু আলী কি তিনি বলেছিলেন হে আল্লাহর নবী আপনি কি অহুদের চেয়েও কঠিন কোন বিপদের সম্মুখীন হয়েছিলেন আইসারাবি আল্লাহ তাল আনহা আল্লাহ নবী সাল্ল্লাহু আলি হোসাল্লামের সবচেয়ে বিপদের সময়টি জানতে চাচ্ছিলেন এবং তার গোত্রোত্রাহ আলী হোসাল্লাম বলছেন আইসারদ্লাহ তালা আনহার গোত্রের লোকেরা অনেক কষ্ট দিয়েছেন তাকে এবং আকাবার দিনটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন দিন তয়ফের দিবসকেই আকাবার দিবস বলা হয় সেদিন রসুল উল্লাহ সাল্লাহ আলী হোসালাম ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন আর ওই গোত্রের লোকেরা তার বিরোধিতা করল এবং তইফের বাচ্চাগুলোকে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল আইসা রাজু তাল আনহা রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের সবচেয়ে বিপদের দিনটি জানতে চাচ্ছিলেন ওটা অহুদের দিন কিনা তিনি তা নির্দিষ্ট জানতে চেয়েছিলেন কারণ তিনি দেখেছিলেন ওই দিন রাসুল্লাহ সাথে কি করা হয়েছিল তিনি ভেবেছিলেন ভেবেছিলেন্লু আলিহ সাল্লামের দীর্ঘ তেইশ বছরের দাওয়া জীবনের সবচেয়ে কঠিন দিন হচ্ছে ওহুদ আর তাই তিনি তার প্রশ্নে অহুদের কথা এনেছিলেন আইসা রবিআ আনহা নির্দিষ্ট করে অহুদের কথা কেন এনেছিলেন তিনি দেখেছিলেন সেই দিন তাঁর পবিত্র মাথায় কি হয়েছিল সে বিপদে রাসুল্লাহ সাল্লাহ আলী কেমন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি তা দেখেছিলেন তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল শিরস্ত্রাণের আংটা ডুমড়ে মুচড়ে চামড়ার ভেতরে ঢুকে গিয়েছিল আইসার আদি আল্লাহ আনহা দেখলেন ফাতেমা রদি আল্লাহ তাল আনহা মাদুর জালিয়ে ছাই করলেন আর রাসুল উল্লাহ সাল্লাহ আলহিমের জখমে ছাইগুলো লাগিয়ে দিলেন যুদ্ধে তার চাচা হানজা রাদ আনহু শহীদ হন চাচার লাশ দেখে রাসুল উল্লাহ সাল্লাহ আলি ছোট শিশুর মতো কেঁদেছিলেন তারপরেও কেন অহুদ তার জীবনের কঠিনতম সময় নয় এই যুদ্ধে তার প্রিয় সাহাবিদের সত্তর জন শাহীদ হয়েছিল তারপরেও কেন তার জীবনের কঠিনতম সময় নয় এই সাহাবিদের তিনি খুবই ভালোবাসতেন এবং তাদের অনেকেই তার আত্মীয় ছিলেন আবার যখন রাসুল উল্লাহ আলী হোসালামের স্ত্রী আইসা রবিআ তাল আনহার চরিত্রের ব্যাপারে মুনাফিকরা মিথ্যা রটিয়েছিল তখনকার সেই তীব্র কষ্টের তীব্র মর্মবেদনাময় দিনগুলো কেন তার কাছে জীবনের কঠিনতম সময় মনে হল না একজন পুরুষের কাছে এটি খুব কঠিন একটি বিষয় আজকের দিনে অনেকেই এটি বুঝতে পারবে না আসলে যারা বুঝতে পারবে না তারা প্রকৃত পুরুষই নয় প্রকৃত পুরুষ কখনোই তার স্ত্রীর অমর্যাদা সহ্য করতে পারে স্ত্রীরা মুনাফিকের দল রসুল্লাহ সাল্লু আলিহস্লামের স্ত্রীকে নিয়ে মিথ্যা রটাচ্ছিল কিছু সাহাবি ভুলবশত এতে জড়িয়ে গিয়েছিলেন আর রসুল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম সেই দুঃসহ দিনগুলো পার করছিলেন তবুও কেন এই দিনগুলো তার কাছে কঠিনতম নয় একদিন মক্কার মুশ্রিকরা তার পিঠে উঠে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল আর হাসতে হাসতে একে অপরের গায়ে গড়াগড়ি খাচ্ছিল সেই দিনটিকেও কেন তার কাছে সবচেয়ে কঠিন মনে হলো না কুরাইশের দল একদিন জামা ধরে তাকে এমনভাবে ভাবে শ্বাসরুদ্ধ করেছিল যে তিনি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন কাবার কাছেই হাঁটু ভেঙে পড়ে গিয়েছিলেন তো সেই দিনটি কেন তার জীবনের সবচেয়ে বিপদের দিন হল না কুরাইশরা যে কয়েক বছর তাকে এবং তার গোত্রকে অবরোধ করে অপদস্থ করেছিল সে দিনগুলো কেন কঠিনতম নয় তাইফের দিবসকেই তার জীবনের সুকঠিন দিন হিসেবে তিনি বলেছিলেন সাল্লাহ আলহ্লাম তাইফের দিবসের বিশেষত্ব কি তাফের ঘটনা পড়লে আপনি দেখবেন এই দিনে নির্যাতন করা হয়েছিল তার উপর উঠে ভরি চাপিয়ে দেয়া হয়েছিল শ্বাসরুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল তাঁর স্ত্রীকে নিয়ে রটনা লটিয়েছিল এবং আরো অনেক কষ্টের ঘটনা ঘটেছিল তাফের দৈহিক নির্যাতনের চেয়ে এসব কিছু অনেক বেশি কষ্টের ছিল বাহ্যিক ভাবে তাইফের ঘটনা ছিল এগুলোর চেয়ে অনেক কম কষ্টের ওহুদ এবং তাইফের যোগ্য ওহুদে অনেক সাহাবি শহীদ হয়েছিলেন তার চাচাকে নির্মমভাবে ভাবে শহীদ করা হয়েছিল আর তিনি নিজেও গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন অন্যান্য যে বিপদের সম্মুখীন তিনি হয়েছিলেন সেগুলোর সাথে তাইফের দুর্ভগের কোন তুলনা চলে না তবুও রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম কেন তাইফের দিনকেই বেছে নিলেন কেন আইসার্লাহআলা আনহাকে বললেন এই দিনই তার জীবনের কঠিনতম দিন উদ্দেশ্য আর এই জন্যই তিনি অহুদের কথা বলেছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সত্তর জন সাহাবি শাহিদ হলেন তার চাচাকে শহীদ করা হলো তিনি চাচার লাশের পাশে ফুঁপিয়ে কান্না করছেন শারীরিক ব্যাপারটা থাক মানসিক আঘাত ধরলেও এগুলো দেখলে আপনার কি মনে হতো এই ঘটনাগুলো দৈহিক কিংবা মানসিক শোকের প্রচন্ডতায় বিধ্বস্ত হবার মতো বিষয় আর এই জন্যই হয়তো আনহা উহুদের কথা নির্দিষ্টভাবে এনেছিলেন সত্যের দাওয়া দিতে গিয়ে যখন তিনি প্রত্যাখ্যাত হতেন কষ্ট পেতেন তখন আল্লাহ সব আতআাল তাকে শান্ত করার জন্য আয়াত নাজিল করতেন দাওয়াতি ছিল তার জীবন দাওয়াতি ছিল তার হৃদয় তার আত্মা এটি তার শিরায় উপশিরায় প্রবাহিত হতো প্রত্যেক মুসলিম এবং দায়িরও এমন হওয়া উচিত দাওয়াকে নিজের আপন রক্ত মাংসের মতো মনে করতে হবে একজন হক পন্থী দায়ী যখন দাওয়া দেয়া থেকে বঞ্চিত হন তখন তার কাছে উপরে থাকার চেয়ে মাটির নিচে থাকাটাই উত্তম মনে হয় একজন সত্যিকার মুসলিম ও এমন দায়ী হবে আজকের দিনে আমরা বলি দায়ের এমন হয় কিন্তু এটা তো একজন সত্যিকারের মুসলিমের অবস্থা কারণ দাওয়াত প্রত্যেক মুসলিমের জন্যই জীবনের একটি অংশ কুরআনের অনেক জায়গায় আল্লাহ সব তালা তার রসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে শান্ত হতে বলেছেন তিনি বড় আশা নিয়ে তয়িফে গিয়েছিলেন আর অন্যান্য দিনের চেয়ে অন্যান্য ঘটনার তুলনায় শারীরিক আঘাতের তুলনায় ওই দিনের শারীরিক আঘাত খুব কম হওয়া সত্ত্বেও ওটাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন দিন তিনি আইসার আদি আল্লাহ তাল আনহার কাছে একেই সবচেয়ে বিপদের দিন বলেছিলেন কারণ এই দিনে তার বিরোধিতা করা হয়েছিল এই দিনে তয়িফবাসী তার দাওয়া প্রত্যাখ্যান করেছিল আল্লাহ সুবাহাতির 8 নম্বর আয়াতে তাকে বলেন ফলা তফসুক আলাই হিম হসারত সুতরাং আপনি তাদের জন্য অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন না সুরা আল কাহের আরেক আয়াতে আল্লাহ তাকে এই বলে শান্ত হতে বলেন নাফসাকা আলা আল্লাহ বলেন যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন আপনি তাদের পেছনে ছুটে চলতে চলতে নিজে মর্ম ভুগছেন আল্লাহ যেন তাকে বলছেন ও আমার হন শান্ত হন আপনি আপনি সবর করবেন আপনার সবর আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নয় তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না क्यों ता के मेरे क्षति कराला सुबहान अल ते दुख करना সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য দুঃখ করছেন বলে আল্লাহ সুভায়ানাহ তার রাসুলকে শান্ত হতে বলছেন একজন প্রকৃত ইমানদারের কাছে দিনের শিক্ষা ও দাওয়া নিজের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ নিজ পরিবার সম্পদ সম্মানের চেয়েও গুরুত্বপূর্ণ মুমিনের কাছে দাওয়াই সর্বপ্রথম অগ্রাধিকার পায় পরবর্তী পয়েন্ট আপনি যাদের দাওয়াত দিচ্ছেন তাদের অবস্থা ও প্রকৃতি সম্পর্কে জানাটা আপনার জন্য খুব জরুরি বুহারি ও মুসলিমে বর্ণিত হয়েছে তাকে বললেন তুমি আহলুল কিতাবদের কাছে যাচ্ছ মুআ মুআ বিদায় জানাতে রাসুল্লাহ সাল্লু আলাইহ্লাম মদিনার বাইরে পর্যন্ত এসেছিলেন আর এ সময় তিনি মুআজকে বিদায় উপদেশ দিচ্ছিলেন मर हो जा रसुल्लाह सल्लाहू आलही क्यों अमिर पाठा क्यों आहलुल कितबर का बल्कि কারণ মুআ যেখানে থাকতেন সেখানের অধিকাংশই মূর্তি পূজারী মদিনার উপকণ্ঠে যদিও কিছু ইয়াহুদি থাকে কিন্তু তিনি যে আহলুল কিতাবদের কাছে আমির হয়ে যাচ্ছেন ব্যাপারটা রাসুল উল্লাহু আলাই্লাম তাকে জানাতে চাইলেন আহলুল কিতাব এবং মুশরিকদের দাওয়া দেয়ার মাঝে পার্থক্য আছে আর মুআ ইবনে জাল রাজি আল্লাহ তাল আনহুত জীবনের বড় একটা অংশ মুশ্রিকদের সাথে পার করেছেন আপনার জানতে হবে আপনি কাদের উদ্দেশ্য করে কথা বলছেন কাদের দাওয়া দিচ্ছেন যখন আমাকে লেকচারের জন্য আমন্ত্রণ জানানো হয় তখন আমার জানা জরুরি আমি কি যুবকদের সামনে কথা বলবো নাকি পঞ্চাশ ষাট বছরের বয়স্ক লোকদের সামনে আমি কি যুবকদের উদ্দেশ্যে বক্তৃতা করব নাকি তাদের চাচার বয়সীদের উদ্দেশ্যে আপনি কি সাধারণের সামনে কথা বলছেন নাকি শিক্ষিত লোকদের সামনে আপনাকে এসব জানতে হবে তাহলেই আপনি আপনার কথাগুলো শ্রোতাদের জন্য সবচেয়ে উপযোগী করে তুলতে পারবেন মদিনাতে আমি যখন সেকেন্ড গ্রেডের বা ক্লাস টুর ছাত্র তখন আমি সর্বপ্রথম উসুলা সালাসা মুখস্থ করা শুরু করি মাদ্রাসাতু উবাই ইবনু কাকাবলি তাকফিদ কুরআন কারিমে আমি পড়তাম অন্যান্য স্কুলের মতো সরকারি হওয়া সত্ত্বেও কুরআনের জন্য এটি বিখ্যাত ছিল মদিনাতে ওটাই ছিল এমন প্রথম কোন স্কুল এর কারিকুলাম এমন যে অল্প সালাসার কিছু অংশ কিংবা পুরোটা মুখস্থ করতে আপনি বাধ্য কারিকুলাম পরিবর্তনের জন্য সম্প্রতি পশ্চিমারা সৌদির উপর চাপ দিচ্ছে এই চাপের মাঝে ওই স্কুলের কারিকুলাম আজও আগের মতো আছে কিনা আমি জানি না তো গাড়িতে করে সকালে বের হলে আমি বাবাকে উসুল আর সালাসা মুখস্থ পড়ে বাবা মদিনা বিশ্ববিদ্যালয়ে যাবার সময় আমাকে স্কুলে নামিয়ে দিয়ে যেতেন আমি বাবাকে শোনাতাম আর তিনি বলতেন মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি যেমন শিখছেন আমারটা হুবহু তাই এটা এখনো আমার মনে আছে আর বাচ্চা থাকতে আমি অবাক হতাম যে শিক্ষা কি আমি কি শিখছি আমি একটি প্রাথমিক স্কুলে মাত্র সেকেন্ড গ্রেডে পড়ি আর আমার বাবা মদিনা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়েন অথচ আমরা দুজন একই জিনিস পড়ছি তিনি বলতেন তাদের পড়ার পদ্ধতি আমাদের মতো না বরং আরও গভীর এবং বিস্তারিত আসলে সেকেন্ড গ্রেডে থাকতে এই সালাসা আমরা আবার দায়েরও পড়াই আমরা ছোট বড় সব রকম মানুষকে পড়াই কিন্তু প্রত্যেককে তার স্তর ও অবস্থা অনুযায়ী পড়াই যাতে তারা তাদের মতো করে অনুধাবন করতে পারে আমার দার্সে কেউ কেউ নোট করে কেউ কেউ আবার অধিকাংশ কথা মুখস্থ করে এরাই আগামী দিনের দিন আমি নিশ্চয়ই মানুষের সাথে তার অবস্থা অনুযায়ী কথা বলো তুমি কি চাও আল্লাহ এবং তার রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করা হোক এটি হাদিস আপনি নিশ্চয়ই তা চান না সহিমে ইবনেমা সৌদি আল্লাহুর একটি কথা বর্ণিত হয়েছে তিনি বলেন মা আংতা যখন তুমি কথা বলো তখন লোকদের বোঝার মতো করে বলবে না হয় এটা অনেকের জন্য ফিতনা হয়ে দাঁড়াবে হক ইলের দাওয়াত দেওয়া আপনার জন্য একটি ফিতনা হয়ে দেখা দিতে পারে দেখুন ইবনু আব্বাস রাজি আল্লাহ আনহুমা কেমন করে শ্রোতার উপযোগী করে কথা বলেছেন একবার এক ব্যক্তি ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহুমার কাছে এসে প্রশ্ন করল হত্যাকারীর জন্য কি কোন তওবা আছে ইবনু আব্বাস জবাব দিলেন অবশ্যই তওবার দরজা খোলা আছে ঠিক একটু পর কিংবা আরো কিছুক্ষণ পর আরেকজন লোক এসে জিজ্ঞাসা করল হত্যাকারীর জন্য কি তাওবা আছে তিনি বললেন না নেই একজন বলে উঠল ইবন আব্বাস কিভাবে আপনি দুজনকে দুভাবে উত্তর দিলেন এক অপরিচিত পথচারী এই প্রশ্নটি করেছিল আসলে সে কিছুই জানত না এই পথচারীরা ফতোয়া নিত এবং নিজ গন্তব্যে চলে যেত ইবনুল আব্বাস রাজি আল্লাহমার কাছে না নেই কিন্তু কেন ইবনুল আব্বাস রাজি আল্লাহ তাল আনহুমা বলেন প্রথম ব্যক্তির চোখে আমি তাওবার অশ্রু দেখেছি তিনি তার চোখের দিকে তাকিয়ে দেখলেন সে প্রচন্ড মর্মবেদনায় ভুগছে তার চোখে পানি প্রশ্নকর্তা কেমন প্রকৃতির লোক তিনি খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন ফলে তিনি উত্তর দিলেন হ্যাঁ দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে তিনি বলেন আমি তার চোখে আগুনের স্ফুলিঙ্গ লক্ষ্য করলাম সে যেন কাউকে হত্যা করতে যাবে এই ব্যক্তি প্রথম ব্যক্তি থেকে আলাদা তিনি বললেন যে ওই লোকের চোখে তিনি শয়তানি স্ফুলিঙ্গ দেখেছেন সে যেন কাউকে হত্যা করতে না পারে এই জন্য তিনি না করে দিলেন ইসলামী শরিয়াতে কাউকে হত্যা করা হারাম এ ব্যাপারে তিনি ফতোয়ার ক্ষেত্রে কোনো প্রতারণা করেননি এবং ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা এই শ্রেণীর আলিম আসলে ইবনে আব্বাস রাজি আল্লাহআ আনহুমা মিথ্যে বলেননি একজন লোককে হত্যা থেকে বিরত রাখতে ইবনে আব্বাস কঠিন মতটি প্রদান করেছেন এই মতটাও প্রমাণিত এবং বিভিন্ন কিতাবে আছে প্রশ্ন হচ্ছে এটি কি শক্তিশালী মত না অবশ্যই এটি শক্তিশালী মত নয় শক্তিশালী মত না হওয়া সত্ত্বেও ইবনু আব্বাস আনহুমা ওই ব্যক্তিকে হত্যা থেকে বিরত রাখতে এই মতটি ব্যবহার করেছেন আমরা যে এখানে কিতাবের মতন মুখস্থ করছি কাজটি তো সহজ কিন্তু এই সব সূক্ষ্ম বিষয় দাওয়ার কাজে প্রয়োগ করবেন এমন আলিম আজ নেই বললেই চলে নিয়ে খেলি আসলে কথাটা ভুল আপনি শুধু শুধু ফতোয়া বানাতে পারেন না শুধু শুধু ফতোয়া বানাতেন না নিজ চোখে দেখেছেন এমন বিষয় নিয়েও আপনি কাউকে ফতোয়া বানিয়ে দিতে পারেন না করতে পারেন কল্যাণের দিকটি ভেবে কাউকে কবিরা গুণা থেকে বাঁচানোর জন্যই কেবল আপনি কঠিন মতটি গ্রহণ করতে পারেন এসব কথার মূল বিষয় একটি আপনাকে বুঝতে হবে আপনি কাদের সাথে কথা বলছেন মাঝে মাঝে আপনাকে নারীদের দাওয়াত দিতে হবে নারীদেরকে কিছু বলা পুরুষদের বলার চেয়ে ভিন্ন কোনো এক বিষয়ে পুরুষদের যেভাবে বলবেন মহিলাদের আপনি সেভাবে বলবেন না কোনো সময় যুবকদের সামনে কোন সময় বৃদ্ধদের সামনে কথা বলতে হবে আপনার চিন্তা করতে হবে আপনি কোথায় যাচ্ছেন কাদের সাথে কথা বলছেন আমি এক জায়গায় খাবার খেতে এসেছি এখানে কি কোনো বক্তৃতা দিতে পারি উপস্থিত লোকেরা কি যুবক না বৃদ্ধ তারা কোন প্রকৃতির লোক তারা কি ফাসিক লোক সব কিছুই আপনাকে চিন্তা করতে হবে মাঝে মাঝে আপনি উদ্ধত লোকদের সামনে কথা বলেন মাঝে মাঝে বিনয়ী লোকদের সামনে কার সামনে কিভাবে কথা বলতে হবে এজন্য আপনার প্রস্তুতি নেওয়া জরুরি মাঝে মাঝে আপনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত সামনে কথা বলতে যাবেন আবার মাঝে মাঝে কারখানার কর্মী কিংবা অশিক্ষিত লোকদের কথা বলতে যাবেন, কোনো সময় নেতা গোছের লোকদের সামনে আবার কোনো সময় সাধারণ লোকদের সামনে কথা বলবেন মাঝে মাঝে আপনি এমন লোকদের সামনে বক্তৃতা দিবেন যারা শান্তশিষ্ট হয়ে বসতে আগ্রহী এবং তারা বিচার বুদ্ধি দিয়ে কোনো কিছু বুঝতে চান হয়তোবা তারা আপনাকে কিছু প্রশ্ন করবে আবার আপনার উত্তরেই সন্তুষ্ট হয়ে যাবে আবার মাঝে মাঝে কিছু রাগী আর অসভ্য প্রকৃতির লোক থাকবে যাদের সামনে কুরআনের সুস্পষ্ট আয়াত বা বুখারি ও মুসলিমের সহি হাদিস উপস্থাপন করলেও কিছুতেই তারা মেনে নেবে না তিন চারটা কিতাব আগা গোড়া পড়েছে এমন তো আলিবুল আইমের সামনে আপনি যেভাবে কথা বলেন আজকের পশ্চিমা তরুণদের সামনে আপনি সেভাবে কথা বলতে পারবেন না কিছু মানুষ তার গিবে অনুপ্রাণিত হয় আর কিছু মানুষ তার হিবে অনুপ্রাণিত হয় যেমন জাহান্নাম ও কবরের আজাব ইত্যাদি আবার কিছু মানুষ তার গিব ও তার হিব দুটোতেই উৎসাহিত হয় এবং অধিকাংশ মানুষই এমন আপনার শ্রোতা কারা এটা আপনাকে চিন্তা করতে হবে একজন সফল দায়ী সবাইকে একই জিনিসের দাওয়াত দেন কিন্তু তিনি শ্রোতার বুঝ অনুযায়ী তার দাওয়াকে সবার জন্য উপযোগী করে তোলেন দাওয়ার বিষয়বস্তু একই কিন্তু যাদের দাওয়া দিচ্ছেন তাদের কাছে একে কার্যকর ভাবে তুলে ধরতে হবে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাওয়ার জন্য আইন যেমন জরুরি এটাও তেমন জরুরি দাওয়ার ক্ষেত্রে হিকমা থাকতে হবে দাওয়ার ভিত্তি বানাতে হবে ক্ষমা এবং মমতাকে ওয়াল উদাহিক হিকমাতি আপনি আপনার রবের পথে হিকমা এবং সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করুন সুলা আন নাহল আয়াত একশো দাওয়াতের মূল হল নম্র ও ক্ষমাশীল হওয়া সর্বোত্তম শব্দের মাধ্যমে উপস্থাপনা সর্বোত্তম ভাবে সর্বোত্তম উপায় আহ্বান করা আমরা আজকের লেকচার এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা দাওয়াতের সাথে সংশ্লিষ্ট আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এই বাংলা অডিও বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশিরিন মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ